শুনুন মেজরা সাহেবের ধারাবাহিক আলোচনার পঞ্চম খন্ড প্রেমার জ্ঞানে তিনি শলিফা হওয়ার যোগ্যতম ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হলেন তখন ফেরিস্তাদেরকে আল্লাহ বললেন এখন হজরত আজম আলাইক ইসলামের সামনে বৈশ্যতা স্বীকার কর আদম আলাইক ইসলামকে সালিউট কর আদম আলাইকুালামকে গার্ড অব আনার দা সেই সময় যে তুলার মোতাবেক স্যালিউট করার গার্ড অফ আনার আল্লাহ সিদ্ধান্ত ছিল আদম আলাইক ইসলামকে সালামি করেছে আদম করেছে কিন্তু হতেছিল এগুলি সে কথা আলোচনা প্রথমে এসেছে থাকতে আরম্ভ করেছে এবং খুব খুব এমাজত বন্দুক করতে আরম্ভ করেছে আসমান থেকে জমিন পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে তার সে দফলে নেয় যেখানে সে করেনি খুব খুব এবাবত করেছ কিন্তু আল্লাহ থেকে যখন হুকুম হলো শুধু ফেরে তা নয় যখন আমার তরফ থেকে আদেশ তুমিও প্রাপ্ত হলে তাহলে তুমি সেভাবে হজরত আদম আলিক ইসলামকে সম্মান কেন প্রদর্শন করবে না তুমি তাতে কেন স্যালিউট করলে না তার জবাব দে তখন বাবা সে অস্বীকার করেছে যে না আমি শ্রদ্ধা করব না আমি সুবিধা করব এখন আমাদের মধ্যে একটা কথা দুনজোরনার প্রচার আছে যে ইংলিশ এত সুবিধা করলো। ইংলিশ এত ওবাদত করল একটা হুকুম না মানার কারণে সে হয়ে গেছে অভিশপ্ত হয়ে গেছে আমরা এত নামাজ করি বা লাভ কি কোন সময় কি হবে জানা নাই আনন্দময় খাও আর ফিরো জান্নার যদি পাওয়া যায় পাইয়া যাওয়ার যদি হয় চলে যাবে এ বাজ উদ্গ্রিস হই কেনা যেরকম তা প্রা সম্পূর্ণ ভুল কারণ আজ শুধু আমরা যে নামাজগুলি পড়েছি যেই সময়টুকু একটা সির ও করার না হলে আমরা সময় লাগাইতেছি ইংলিশের লক্ষ লক্ষ বছরের অ্যাওয়ার্ড এর সঙ্গে তুলনা করতে গিয়ে পালন ইংলিশ কেন অ্যাওয়ডত করেছিল এত ভক্তি কেন জমাই ছিল তার মূল কারণ ছিল তার পূর্বপুরুষ থেকে নেতৃত্ব হারিয়েছে আমি যদি খুব অবাদত বন্দিগি করে আল্লাহ করলে ভক্তি জমাইতে পারি তাইলে আমি ওই হারানো ধত্বটা পেয়ে তাহলে তার প্রথম দিন থেকে যত নামাজ গদা অবাদত এগুলি সব পলিটিক্যাল এবাদত ছিল রাজনীতির মুসলমিল সেই আল্লাহকে রাজি করার উদ্দেশ্য ছিল। আজ আমরা যে আজকের দিনে এবারত করেছি আজকের দিনে সেছি এর পিছনে কি দুনিয়ার কোন স্বার্থ ছিল দুনিয়ার কোন উদ্দেশ্য ছিল রাজনৈতিক কোনো স্বার্থ ছিল তাহলে উনিশের লক্ষ লক্ষ বছরের এবাদতের সাথে শুধু আজকে আমাদের এবাদতের সঙ্গে কোন তুলনা হতেই কি পারেন কারণ আল্লাহ পাতর জ্ঞান রক্ষে সেই নিয়ত বঙ্গা যদি এক মুহূর্ত অতিবাহিত করে এটা দুনিয়ার তোমার ওয়ার্ল্ডের রাজত্বের কিন্তু তার দাম কি দেশ হজরত সালাইমান আলী ইসলাম একাদশী ভাষণে আরোপণ করে বাতাসের মাধ্যমে অতিক্রম করতেছিলেন কারণ হজরত সালাইমান আলহ ইসলামকে আল্লাপাদ অসাধারণ সমর্থ শক্তির অধিকারী করেছিলেন সকালবেলায় তিনি এক মাসের সফর অতিক্রম করতেন এবং বাতাসের সাহায্যে লক্ষাধিক জমা নিয়ে তিনি যেতেন আর যতগুলো বিমানের বাহাদুরিয়ার গল্প শুনেন না কেন যত জম্বু বিমানের কথা শুনেন না কেন সালাইমান আলী ইসলাম ওই সিংহাসনে যত লোক আরোহণ করে এক মাসের সফর করেছে সেই পর্যন্ত দূরে থাকুক তার কাছাকাছি পর্যন্ত দুনিয়ার কোন বাহাদুরদের পৌঁছাতে সম্ভব হয়েছে হজরত সালাইমান আলী ইসলাম এভাবে এখন ছিলেন আরোহণ করে এক বৃদ্ধ লোক হজরত সালাইমানের তাহাতা বলে তুলেছে আল্লাহ তুমি সোলাইমানকে কত শক্তির অধিকারী করেছেন হাজরতে সালাইমান আলাইসালামের গোয়েন্দা সংস্থা বুড়ার যে যে নাড়াচড়া ছিল গুলা চিন্তা করতে পারেনি সেই গোয়েন্দা সংস্থা গিয়ে সঙ্গে সঙ্গে রিপোর্ট করেছে হাজর সালামের শুননাতে যে আপনার ক্ষমতার সম্পর্কে অমুক জায়গায় এক যুদ্ধ এই মন্তব্য করেছে সালমান আলাইলামের গোয়েন্দা সংস্থার শক্তি বেশি আর মশাদের শক্তি বেশি না রেজিবির ক্ষমতা বেশি দেখলেন তার স্টেজের এক কণে এক গুরু তার ক্ষমতা সম্পর্কে একটা শব্দ বলার সাথে সাথে সলামানের কাছে খবর পৌঁছে দেব এবং তার গোয়েন্দা সংগ্রসটা ছিল বাতাস বাতাসটার কাজে ছিল যেখানে যে কিছু বলুক না কোন সঙ্গে সঙ্গে বাতাস নিয়ে তার কানে পৌঁছিয়ে দিত হজরত সাল্লান সঙ্গে সঙ্গে গুরুর কাছে আসেন সিংহাসন থাম বরু মিয়া আপনি যে আমার ক্ষমতা সম্পর্কে আমার কানে এই খবর পৌঁছে তবে আপনি মনে আমিও থাকবো না আমি সরাই আমাদের লিডারিয়ার বাবতটাও কি থাকবে আপনি যদি এক মুহূর্ত আল্লাহর ধ্যান খেয়ালে সময় লাগাইতে পারেন জবাল এই বাজি খেলা হবে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে বান্দা যে আমল করবে যেখানে সময় লাগবে সেটা কিন্তু তার আকালতের জন্য কেউ হবে রেকর্ড হয়ে যাবে জমা হয়ে খা কাহি রে বলে ফসল সে সাল ইমা নাম হক কক্ষদ বখা কাহী ফসল সে সাল ইমানাম হক কক্ষদ বসা কাহী এর দুনিয়ার রাজত্ব এই সমস্ত টিকটক জীবন এর থেকে নাকি এক মোট চাল্লার খেলের দাম বেশি এটা বুঝে আসছে তিরিশ বছর চিন্তা ভাবনা করার পর দুনিয়া আসলে অস্থায়ী অস্থির কোনোটাই হাতে থাকতে না সব হাত ছাড়া পেয়ে যেতেছে আখড়াতের এরাধার মেয়ত নেয়া যে ব্যক্তি কোন আমল করবে সে আখড়াতের খাতে ক্লিয়ার হবে জমা ফতে মানি আজকে এই তফস্তির মাগুলোর উপস্থিতি এবং সময় লাগানোর দাম বেশি না লক্ষ লক্ষ বছরের এবার ভিতরের দাম বেশি শুক্রবারে আসা সপ্তাহে একদিন মাদুবাড়ি এবং বিভিন্ন রকমের হইহাল্লা কথাবার্তা তাঁর সালিসিগিরি এবং বাহাদি দেখাতে চেষ্টা করে রসুল করিম সালসাল্লাম এটাকে সম্পূর্ণ কেয়ামতের আলামত বলেছেন জহারাতের মা যুদ্ধ কেয়ামতের নিকটবর্তী সময় জহারাতের আসার্থ সিলমা সাহায্য মসজিদি মাতাবি করবে মসজিদি হইহাল্লা মসজিদি জবরজাতির সৃষ্টি হবে আল্লাহ বেগরজ হয়ে অস্তিদে আসার তহ বিদান করে জোবানকে বন্ধ করে অসজিদে আসার তহবিদান করে মসজিদগুলিতে যাতে কোন কথাবার্তা হয়ে হামলা না হয় এর জন্য আমরা মজবুত ভাবে ফিকিরের সহিত আসার চেষ্টা করি তো একদল মুসলিদ আট দিনে একদিন এসে মসজিদে কি করে আরেক দল মসজিদের পাশও সে হাঁটে না কিন্তু আব্বা আম্মা মারা গেছেন বা তার পার্টির লিডার সাহেব মারা গেছেন এই সময় তো অন্তত ফর্মালিটি রক্ষা করার জন্য জানা যায় আসতে হয় তিনি খাস মুসলি হয়ে গেছেন একেবারে খাস যখন আসতেছে তখন তিনি মুসল্লি সাহিত্য আরম্ভ করেছেন আরেক দূর থেকে বলা খুশ মুসলিগ বস এই মুবারক ঈদের তারিখে এসা খুব প্রসাদ প্রসাদ দেখাবার জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য তিনি ঈদগাহরেন হাজির খান উপস্থিত মানে আরেক প্রকার মুসলমিন যোগ হয়েছে এটা আসলে একেবারে প্রাচীন মুসলমিন এরা মিলছে রাজনৈতিক মুসলমিন সারা বছর নামাজ পড়ে না ইলেকশন আসলে ভোট হাসিল করার জন্য তাদের জালে মুসলামীদেরকে ভাসাবার জন্য সে নামাজিতে আরম্ভ করে নামাজি নামাজিগিরি দেখাইতে আরম্ভ করে এইগুলো সম্পূর্ণ ইংলিশের মরিক ইংরেজ লক্ষ লক্ষ যে এবার কাহিনী শুনেছেন সেই রাজনৈতিক মুসলমেন ছিল মুসলমেন ছিল তার এত বছর চেষ্টা করলামত বন্দী করলাম সেই খেলাফত আদম আলাহ ইসলামের ভাগ্যে চলে যাচ্ছে এটা কি মেনে নেওয়া যায় যে উদ্দেশ্য এত হমাজ বন্দী করলাম এই জন্য না এবং সে অহংকার করতে আরম্ভ করেছে আল্লাহ পাত্র অদিসের সৎ করেন আলকি দুরিয়া ও হৃদয় আর কি যার কোন রকমের সমস্যা নাই যে কাহারও অধীনের না হয় একমাত্র টিবড়ি আই তার কব্বরার অহংকার তার জিনিস সাথে তো সেকে আল্লাহ চল আর কে পারে তিনি কার অধীনে না এখন যেই নাকি অহংকার তাকব্বর করব সে যেন আমার চাদুর নিয়ে টানাহাস আমার খোদাই নিয়ে আসে আমার খোদাইয়ের সঙ্গে আরম্ভ করেছে আল্লাহ আমাদেরকে তাকব্বর অহংকার কথায় ঋষি রোগ থেকে আর একে রি রহমতুল্লাহ বলেন ইলেবাদুদাসহারি কজদার নব সেহারি এক মজমারাস ইংলিশের যে রোগের কারণে জন্মত থেকে বহিষ্কৃত আর বঞ্চিত হইয়েছে প্রত্যেকের ভিতরে যে তার ভিতরে আছে যে সমস্ত শ্রোতবিন্দু এসেছেন পুরুষ হন বা মহিলা হন প্রত্যেকের ভিতরে ওই ইংলিশের রোগটা খুব গোপনে লুকাইয়া আসে সেই রোগটা কি আপনারা জানেন কি বলংকার খবর এই রোগের কারণেই সে জান্নার থেকে বঞ্চিত হয়েছে এই রোগ আমাদের প্রত্যেকের ভিতরে কি আছে লোকই আছে এবং এক লোক আরেক লোকের বিপোধ করে কি বলত থানমির আহমদুল্লাহ আল্লাহ বলেন এর মূল কারণ হল কাকাব্য কারণ সে নিজেকে বড় মনে করে নিরসরাধ মনে করে নিখুঁত ব্যক্তিত্বের অধিকারী মনে করে এই জিনিসের প্রতিপক্ষ বা একজনের গীবৎ শেখায় তার দুষ্ ত্রুটি নেওয়া চর্চা করতে আরম্ভ করে যে নিজের খুঁজ তার ত্রুটি দেখতে থাকে সে কখনো আরেকজনের গিবস আরেকজনের দুষ্ ত্রুটি নেওয়া করতে কি পারে না এটাও টাকাপুরের কি আগাম কি ইংলিশের রোগ ছিল আনা সাইর আনা খাইর আমি সবচেয়ে কি আমি সবচেয়ে উচ্চ এই রোগ প্রত্যেকের ভিতরে লুকাই তুকি আল্লাহ এই রোগ থেকে আমাদেরকে রেহাই দান করে মুক্তি দান করে রসুল করিম সাল্ল ইসলামের সব করেন প্রত্যেক ব্যক্তির গরদানে দুটা গোপন কুদরতি চেন লাগানো ও আমাজান এরা শোনেন এক মহিলা আর এক মহিলার সঙ্গে যখনই কোন ঝগড়াঝরিমা গল্প স্বামীর গৌরব সঙ্গে সঙ্গে একখানা টোক প্রকোটাল ফিট করে আপনার পাশে রাখবেন পরে শুনবেন যে আপনি কি মজার লাভ করেছেন কি কি রঙের বক্তব্য রেখেছিলেন কি কি জিনিত কথাবার্তাগুলি বলেছিলেন সেটা আপনি যে না কথা গঙ্গা কথা আমরা বলতে আরম্ভ করে আল্লাহ আমাদেরকে খাটিভাবে এই গান্ধীর থেকে এই গঙ্গা কথাবার্তার থেকে এই অহংকার অহংকার থেকে তাহবা করার প্রভিগ্রহণ হুজর সাল্লা সাত করে প্রত্যেকের সঙ্গে দুটা কুদ্র চেইন চেইন এক চেইন সাত আসমানের উপরের সঙ্গে ঝুলানো আরেক চেইন সাত জমিনের নিচের সঙ্গে বাঁধা অবস্থা কোনো ব্যক্তি যখন নিজেকে বড় মনে করতে আরম্ভ করে অহংকার করতে আরম্ভ করে তাকবর করতে আরম্ভ করে তখন নিচের ট্রেন টানতে আরম্ভ করে টানতে আরম্ভ করে হত্যা হত্যা কাজা মাহ্লা আল্লাহ তাকে সবচেয়ে বেজ সবচেয়ে জরিল সবচেয়ে বিকৃষ্ট সব্যস্ত করে তাকে বড় হতে গিয়ে আর যখন কোনো ব্যক্তি নিজেকে ছোট মনে করতে আরম্ভ করে আমার থেকে আজনা আমার থেকে অজাম আমার থেকে কমিন এই মজুরিসে আর কেউ নাই এই বাজারে আর কেউ নাই এই সমাজে আর কেউ নাই আমি যে স্কুলে আসি স্কুলে আর কেউ নাই আমি যেই কলেজে পড়তেছি পড়াইতেছি আমার থেকে অদম আর কমেন্ট নাই আমি যেই মাদ্রাসায় আসি শহর থেকে আমি অদম আমি এদের জুতা সোজা করার নাই যে নিজেকে যত অহংকার মুক্ত ছোট আর খাদনা নিচু পুত্র আরম্ভ করবে হুজুর সঙ্গে স্তম্ভ নেরের চোখ থেকে টানতে থাকে টানতে থাকে আল্লাহটা সের সবচেয়ে উঁচু করে দেয় আল্লাহ তাকে সবচেয়ে বড় করে দেয় আল্লাহ তাকে ছোট হইতে সাথে আগমে গুয়ে সাক্ষাৎকার লাভ করেছি রসুল করিম সাল্ল আলাই্লাম আমাকে বলেছেন হে আব্দুল্হ শাহরানী তুই ঘর থেকে বাইর হয়ে যেখানে যাবে সেখান থেকে ওয়া অফিস ঘরে পৌঁছা পর্যন্ত যত লোকের সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হবে যে পর্যন্ত সবাই থেকে নিজে নিকৃষ্ট আর অধম সাব্যস্ত না করবা তবে তোমার আল্লাহর কাছে কোন মকাম আর মর্যাদা হবে না আর নিজেকে সবাই সেদিনে নিকৃষ্ট আর আধম সাব্যস্ত করতে পারো তবে আল্লাহর কাছে তোমার কি হবে মর হবে মর্যাদা হবে আল্লাহ তিন মাহফিলের উপস্থিত শ্রোতাবৃন্দ পুরুষ মহিলা সবাইকে তাকব্দুর মুক্ত করে দেন সবাইকে অহংকার মুক্ত করে দেন সবাইকে ইংলিশে রোধ মুক্ত করে দেন হাজারতে প্রাণী রহমেতুল নয় গেছেন এখন এক রাস্তা ছাড়তে রাজি এখন সে রাস্তা দিয়ে যাবে সো রাস্তার উপরে দাঁড়িয়ে আসেন ছাত্র তিনি কুকুরকে লক্ষ্য করে বলেই বললেন হে কুকুর তুই নিচে আমি একজন নামাজি মানুষ মুসলিম মানুষ আমি নিচে আমার কাপড় তুই গঙ্গার দিয়ে যাওয়ার জন্য এরকম খেলাধুলি করছো কেন আল্লাহ করবার বিবাহ আলম ওই কুকুরের জোবান করে দিয়েছি জনায়ের সামনে কুকুরের কি গেছে জোবান করে দিয়েছ কুকুর বলতেছে আপনি নিচে গিয়ে ভালো কাপড় ময়লা খুব পানির অভাব নাই পবিত্র হয়ে তবে পরিষ্কার আর আপনি যদি রাস্তার উপরে দিয়ে যান আমি যদি নিচে দিয়ে যাই তবে আপনার মধ্যে অহংকার আসতে পারে আমি এই কুকুর থেকে উত্তম এই জন্য আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর কুকুর নিচে গিয়ে ঘুরে যাচ্ছে তখন আপনার ভিতরে যে অহংিকার টাকব আসবে এটা জহান নামের আগুন ছাড়া ঢোলাই করার দ্বিতীয় কোন উপায় হবে না এর যে উৎসব আপনি নিচে দেওয়া যান তা পানি দেওয়ার ব্রিল্ডিং পরিষ্কার দেওয়ার হবে নতুন জহান আগুন ছাড়া সেটা পরিষ্কার করার আর কোন উপায় কি আল্লাহাদ ভাই দুনিয়াতে যত ঝগড়া ঝটি চলতেছে মারামারি হানাহানি চলতেছে পারিবারিক ঝগড়া থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় ঝগড়া পর্যন্ত সবকিছুর মনকে তকবর অহংকার এই জন্য ক্রেতা বলে গেছেন অম্মুল আমরাস ক্রেতা বলে নাম দিয়েছেন অমুল আমরাস সমস্ত রোগের কি মূল সমস্ত রোগের মূল সমস্ত গুণার মূল সমস্ত প্রচারের মূল সমস্ত জগজের মূল সমস্ত ফেতনা ফাসাদের মূল হেলুকে টাকাত অহংকার ওই ইংলিশের রোগ এখন ইংলিশ বলতেছে আনাশাই রোগ আমি উত্তম ভয়া অনুত্তম আদন্ত শ্রদ্ধা করব এর যুক্তি নে এখন সে যে নিজেকে উত্তম সাব্যস্ত করল তার কাছে দরি কি সে বলতে সে আনা সাই হোক আমি আদম থেকে সৃষ্ট উত্তম কেন যুক্তির কষ্টিপথে আমি যাচাই করে দেখলাম খালাক টানিয়ে নার আমাকে সৃষ্টি করা হলো আগম দিয়ে। আর আগুনকে তৈরি করা হল মাটি বুঝলাম এগুলির দাবি করে আমাকে আগুন দেওয়া তৈরি করেছে আর আগুনকে মাটি দেওয়া তৈরি করেছে এখন এরপরে এখনো দরিদ্র নেই এরপরে শুধু ফটের দোকান আগুন থেকে মাটির থেকে আগুন উৎপাদন এগুলো দরিদ্র নেই যতই বসন্তকাল আসুক না কেন পাথরের উপরে লোহার উপরে কোনো ফসল উৎপন্ন হবে মাটিতে দামি জিনিস ফলমূল উৎপন্ন হয় একটা আমের আটি বা কলম যদি আপনি মাটিতে লাগাইয়া দেন তাহলে কয়েকশো বছর আম দেবেনা পরবর্তীতে গাছ গুড়ো হয়ে গেছে এখন আর না তখন গাছটা কেটে আপনি ফার্নিচার বানাতে পারবেন তা আবার কয়েকশো বছর করবে আবিষ্কার ঘরকে অলঙ্কৃত করবে আর যদি এই আর কলমকে আপনি আগুনের সঙ্গে যদি লাগাইয়া দিতেন তাহলে সঙ্গে সঙ্গে ফুলের জোরে ছাই হয়ে যেত না তো বলেন তো দেখি আগুন উঠতে আমরা মাটি উঠতে তাহলে ইংলিশ কি যুক্তি দিল ইংলিশ যে কতগুলো আহম এটা আমাদের সামনে সাব্যস্ত হয়ে তালে না ইসলাম বিদ্যুৎরা ইসলামের বিরুদ্ধে যারাই যুক্তির অবতারণা করে যারাই এরকম বুদ্ধিজীবী বলে নিজেকে প্রমাণ করতে চেষ্টা করে সে ইংলিশ থেকে তো বাড়তে পারবে না ইংলিশ থেকে আগেতে পারবে না বেশির বেশি ইংলিশের মুড়ি ফিরে ইংলিশের পির্সা করতে সম্ভবটা হয়েছে কি কারণ দেখছি কোন সময় পিড় হইয়া হয়ে পারে যেহেতু ইংলিশ থেকে আরো বেশি জঘন্য কার করতে গিয়ে আকবর এলাহাবাদেশ গোয়া আছে মানুষকে ধোকা দেওয়ার জন্য শয়তানে নতুন নতুন গবেষণা করে বিভিন্ন রকমের ফ্রিডি আবিষ্কার করে একটা নতুন ফ্রি আবিষ্কার করেছে ইংলিশ যে মানুষকে সে শেখায় যত পাপ গুনা করতে পারে যিনি কেউ করে তুমি কেন এই পাপে লিপ্ত হইলা শয়তান শিখে দিছে তুমি সোজা শুধু এই কথা বলে দিয়েও কোন যুক্তির দরকার নাই শয়তানের সারাবি হয়ে করি হচ্ছে কয়েক দল সয়তালে কি করছে তাহলে শিক্ষা দিয়েছে আল্লাহ তাই বলে দেখলেন আগুন উত্তম না মাটি মাটিতে যা উৎপন্ন হয় রান্না টান্না করি শুধুমাত করে আগুন এখন খাওয়া দিন উত্তম না মনির উত্তম এখন মনিরকে মাটি মাটির কাছে সবাই মহাতা আছে কিন্তু আগুলের কাছে শুধু আমরা হয়তো একটু রান্না বান্না করি খাওয়ার জন্য একটু আমরা প্রয়োজন অনুভব করি অধিকাংশ মতলু আগুনের কোন প্রয়োজন তাদেরকেই তিন প্রকার সৃষ্টি আমাদের কাছে আছে बरते गकार सृष्टि स्थले प्राणी महाशून्य हावएी उड़े बेड़ा स्थले जीव जंतु प्राणी चलाफीड़ा कर पाने माच एवं सामुद्रिक जीव बसब तीन धरण प्राणी खाद्य हो तीन प्राण खाद्य মাটিতে পাখি কি হাওয়ার থেকে খাদ্য তলাশ করে না মাটির থেকে মাছ কি পানির থেকে খাদ্য পায় না মাটির থেকে আর যে সমস্ত জীবজন্তু স্থলে বাস করে তাদের খাদ্য কোথায় মাটি তাহলে তিন প্রকার সৃষ্টির খাদ্য মাটিতে আর তিন প্রকার সৃষ্টি আছে ইনসানি মসনুয়াত মানুষের সৃষ্টি বিমান থেকে আরম্ভ করে রকেট টকেট যত কিছু আবিষ্কার হয়েছে এগুলো হাওয়াতে হবে এবং স্থলে চলতেছে যত রকম যানবাহন রয়েছে সমুদ্রে সাবমেরিন স্টিমার থেকে বড় বড় যানবাহন আবিষ্কার করেছে এগুলি মানুষের থেকে কি বলেন সৃষ্টি আমাদের সামনে দুই প্রকার একটা হল ইনসানি মসনুআ মানুষের সৃষ্টি আরেকটা হলো এলাহি মশ খোদার সৃষ্টি কি বল তো খোদা যে সৃষ্টি করলেন তিন প্রকার তিন প্রকারের খাদ্য মাটিতে আমরা যে সৃষ্টি করলাম তিন প্রকার ওই তিন প্রকারের জ্বালানি বা খাদ্য কোথায় মাটিতে তাহলে মাটির কাছে কুদরতির সৃষ্টির থাকা রয়েছে এবং মানুষ যা সৃষ্টি করেছে কৃত্রিম তারও মাটির কাছে গিয়েছে আল্লাহর সৃষ্টি আর মানুষের সৃষ্টির মধ্যে কিছু সংঘাত মনে হয়েছে এবং কারটা বড় কারটা ছোট এটাও একটু তুলনা হওয়ার প্রয়োজন আছে। আল্লাহ মাহিউদ্দিন ইকাল আরবি রহমতুল্লাহ বলেন কোন প্রয়োজন নাই মাশাউল্লাহিল্লাহ প্রয়োজনীয় আছে না মাশা তা এল্লাপাকের যত সৃষ্টি এগুলো মা সাল না আসমান মা সরল জমিন না সব না আমরা মা সর গাছ বৃক্ষ ত্রুলতা না জীব জন্তু সামুদ্রিক প্রাণী সব কি মার্শাল্লাহ মানে কুদরত্বের প্লানে কুদ্রত্বের প্রোগ্রামে কুদ্রত যেমন চেয়েছে তেমন করেছে এখানে আমাদের কোন সহযোগিতা আছে এইছাড়া মানুষের যত বড় বড় সৃষ্টি রয়েছে এল্লাহ আল্লাহ যদি মানুষকে এইসব মিল ফ্যাক্টরি এই সমস্ত যানবাহন তৈরি করার যদি তৌরাক না দিতে শক্তি না দিতে তাহলে মানুষের পক্ষে কি এই বানানো সম্ভব হতে খানিস পদার্থ দান করেছেন তা দিয়ে আমাদের পক্ষে বানানো সম্ভব হয়েছিল নতুবা আমাদের পক্ষে বানানো কিছুতেই সম্ভব হইত না তাহলে এগুলি সব বিল্লাহ আল্লাহ যদি কৌয় না দিতেন আল্লাহ যদি সামর্থ্য না দিতেন আল্লাহ যদি মাল মেয়েস না দিতেন তাহলে কাহো পক্ষে বানানো কি সম্ভব হতো। তাহলে যেগুলি আমাদের তৈরি এগুলি হয়েছে লা কৌথা ইল্লাহ বিল্লাহ যেগুলি ক্ষোধার সৃষ্টি এগুলি হইছে মশা আল্লাহ এই দুই গ্রুপ ছাড়া তৃতীয় আর কোনো গ্রুপ সৃষ্টি জগতে আছে নাই তাই এখানে মাটির কাছে সবাই টাকা আছে আগুন তাহলে উত্তমকে এইভাবে পন্ডব দলিল তিনি সাব্যস্ত করেছেন আল্লাহ পাচের আদেশের মকাবেলা ইংলিশ যে যুক্তির অবতারণা করেছে তার যুক্তিটাও ছিল সম্পূর্ণ मानु अनेक चिंता ठीक गलत बोलम बोला उचित हो उचित है तक की चिंता যখন দেখলো আমার লিডারে হারাইয়া যাচ্ছে আমার নেতৃত্ব আমার পূর্বপুরুষের হারানো লক্ষাধিক বছর হারাইছে তখন অহংকারের সেই জারম্ভ করেছিল অনেক কিছু কিন্তু শেষ পর্যন্ত সর্বোচ্চ হতেছে তার সমস্ত কিছু ছিল ভুল ছিল তার কোনো যুক্তি সহিকই ছিল আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে অহংকার রসুল করিম সাল্লাই করে কেয়ামত যখন কারণ হবে জাহান্নকে কেয়ামতের ময়দানে ফের মাধ্যমে উপস্থিত করানো হবে এবং জাহান্নের আগুনির ভিতর থেকে এক জন্তু মাথা বের পড়বে তার মাথা হবে দেখতে গাগার মতো কিন্তু বলবে মানুষের মতো তার বক্তব্য হবে মানুষের মতো সে জহান নাম থেকে চিৎকার করে বলবে আল্লাহ আমাকে এই জাহান নামে নিযুক্ত করেছেন লিফুলের লেপুরলে মোতাকার যাবাহ যারাই অহংকার করবে যারাই টাকাবর করবে তাদেরকে ধ্বংস করার জন্য তাদেরকে স্পেশাল শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে যখন বিভক্তি করেছে নিযুক্ত করেছে আল্লাহ তুমি আমাদেরকে জহান থেকে হেফাজত করমাও আল্লাহ তুমি জহার নামে এ সমস্ত শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করমা এবং এই সমস্ত ঘটনাগুলি পৈগম্বরের জীবানী মোবারক থেকে শ্রবণ করে আল্লাহ আমাদেরকে খাটিভাবে তাওবা করার তো অভিজ্ঞান করে খাটি তাহবা করে দুনিয়ার থেকে যাওয়ার তো অভিজ্ঞান করে পাচার থেকে মুক্তিহীন আল্লাহ আমাদেরকে মনোদান করব জাননা আল্লাপা করেন আমি আমার বন্দা আদমকে হুকুম করেছি হজরত আদম আলাইহি ইসলামকে আল্লাপা যখন পয়দা করলেন তাকে জান্নাতে থাকতে দিলেন জাননাতে তিনি থাকতেছেন আরাম আয়েস নাচ নামত খাদ্য খাদ কোন অভাব তো সেখানে ছিল না কিন্তু সেখানে তিনি কেন যেন কিসের অভাব অনুভব করতেছিলেন আল্লাপ এই অভাবকে পুরো করার জন্য আম্মা জান হাজরতে হবা আলাইহ সালামলেন পায়রা করলেন একটা আব্বা জান জাননাতে দেখলে আম্মাজান সেদি দিদি জাননাতে বসে আছে তাহলে জান্ন বসেছিলেন তাহলে আম্মাজানদের জন্য মহিলাদের জন্য শ্বাসগোস নিষেধ কি নাই শ্বাসগোস্ত মহিলাদের জন্যে আসছে মহিলারা শ্বাসগোস্ত করবে না করবে কেউ এবং পুরুষ অপেক্ষা মহিলাদেরকে ন্যাচারাল ভাবে কুদ্রুতি তরিকা একটু সুন্দর ক্লিয়ার করেছিল কারণ হজরত আবাই আল্লাহ সরাসরি মাটি দিয়া তৈরি করছে এই জন্য নামও ধারণ করেছেন আদম মাটি কিছুটা রং মাটির সঙ্গে সংহতিপূর্ণ কিন্তু মা হাওয়াকে কি আল্লাহ মাটি দিয়া তৈরি করেছেন কি বলে না হাড় থেকে তৈরি করেছে যে হাড়ের মধ্যে চর্বি থাকে আর অনেক কুদরি উপাদান থাকে তাহলে সে উপাদান থেকে দ্বিতীয় রেডিয়েশনে বড় সুন্দর আর মনোরম সাইজে আল্লাফর আম্মাজানকে কি করেছেন তয়লা করেছেন ঠিক একই মা বাবার যদি দুটো সন্তান একটা ছেলে আর মেয়ে হয় তাহলে সুন্দরের দিক থেকে এক জায়গায় অন্য কথা অধিকাংশ জায়গায় ছেলের থেকে মেয়ে সুন্দর বসে হবে না কি বলেন আল্লাপাকে ক্ষুদ্র প্রথম থেকে চলে আসে যেহেতু দ্বিতীয় দিশনে চলিত দ্বিতীয় দিশনে বড় সুন্দর করে কি করেছেন আল্লাপ প্রয়ার তৈরি করেছেন जार शी कल रंगी दुकानदार तब मैं रखबाई शड़ी जो रख अपनी के न घर छाय शुकू रोदे रोद पड़ने चक चके टक रंग जले जाए পরে আমাকে আসা বুঝতে পারবেন না যে দোকানদার কি কাপড় দিয়েছ কাপড়ের রং নষ্ট হইয়া হয়ে গেছে এটা বলতে পারবো কেউ দোকানদাররা এরকম সাজেশন এবং ডিরেকশন দেয় কিনা দেখলে রব্বর আল আমি মহিলা জাতি তথা আম্মাজনকে পুরুষ অপেক্ষার সুন্দর ডিটি এডিশনে তৈরি করেছিলাম এই জন্য যে আম্মা যদি ঘরের ছায়া থাকে তাহলে তাদের দাম তাদের মান মর্যাদা অক্ষুন্ন থাকবে তারা যদি রোদে যদি চলতে আরম্ভ করে রাস্তা জোর আরম্ভ করে তাহলে তাদের অবমূল্যায়ন হয়ে যাবে তাদের সে দাম থাকবে না তাদের সে মর্যাদা থাকবে না ও আল্লাহর পক্ষ থেকেই সিদ্ধান্ত নিচ্ছায় আল্লাহ পাত্র অর্ধেক আম্মাজনকে জন্নাথে তৈরি করে বড় সাজগোজ দেওয়া হয়েছে হজরত আদম আলাইকুম হঠাৎ করে যখন সেজি বসে আছে এক নতুন মকলু নজরে পড়ল, বার এলির দরবারে আলোচ করলেন মাওলা এতদিন তো জন্মাতে আমার অনেক আচরণ বিচরণ ঘুরা ঘুরা হয়েছে এই নতুন সৃষ্টি কিন্তু আমি দেখি নাই এই আমার কত কর্তৃকের সৃষ্টি হলো কি সৃষ্টি হলো আল্লাহ বলেছেন আদম तुम्हें जन्नाते अभाव अनुभव करतेस जन्नाथे पुरेपुर पाईते किस तुम्हारान्वनारे तुम पुरोपुरी तृप्त हवार जन्वा के सृष्टि की महिला के सृष्टि খাজরত আদম আলাহি ইসলাম এখন যখন শুনলেন তাঁর জন্য তার ভালোবাসার জন্য সৃষ্টি করা হলো তখন তিনি এক পা দু পা সামনে অগ্রসর হতেছিলেন আল্লাহের তরফ থেকে হুকুম আসলো আগাম সামনে অগ্রসর হওয়ার অধিকার নাই যে পর্যন্ত তোমার সঙ্গে তার মহরের বিনিময়ে বৈবাহিক সম্পর্ক স্থাপন না হব আদম আলাহি ইসলামের জন্য তো এটা জন্য আশ্চর্য নতুন খবর মহর কি এটা কেন আদায় করা হয় কোন প্রসেসে আদায় করতে হয় এটা আমার কিছুই কি জান। জানান আল্লাহ পাক করবার দিগার আলম বললেন তোমার যে কামক পর্যন্ত বংশধর আসবে তাদের পুরুষ আর মহিলার মধ্যে যখন বৈবাহিক সম্পর্ক হবে তাদের জন্য স্থাবর অস্থাবর টাকা পয়সা নগদ বা জাগা জমিন বিল্ডিং এইটাই হবে কি তাদেরও মহর কিন্তু তোমায় যেহেতু আবুল বাসার সমস্ত মানব জাহান মানব করে রাবা এই জন্য তোমার মহরটা হবে সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র তোমার আওলাদের মধ্যে যে আওলাদটা সবচেয়ে দামি আসবে সবচেয়ে কেইমতি আসবে তার নামে এক রবায়তে আসে দশ আরেক রায়তে আসে ২০ মর্তবাদ তুমি যদি দুরশ শরীফ আদায় করো তাহলে মহর আদায় হয়ে যাবে اللهم سل على محمد وعلى آل محمد كما سليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجميل اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شيخ بوسري رحمة الله على الغلم فإنه شمس وفزل هم كواكبها يظهرن أنوارها في الليل في الزلام منزه عن شريك في محاسمه فجوهر الحسن فيه غير منقسامه محمد سيد الكونين والسقالين والفريقين من عرب ومن عجام هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مكتحين যেমন আল্লাহ গ্রহ জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রজ্বলিত সবচেয়ে আলোক কৃষ্ণে অগ্নিকিণ্ড বিশিষ্ট গ্রহ সূর্য সূর্য যখন আকাশে থাকে না তখন মানুষ হারিকে লাইফ বা চাঁদ গ্রহণ নক্ষত্রের মাধ্যমেই কিছু কিছু আলোল লাভ করতে পারে আর যখন পূর্ব গগনে সূর্য উদিত হয়ে যায় তখন রাতের জ্বলানো বাতিয়ার আলোর কোনো প্রয়োজন থাকে ঠিক তেমনিভাবে রসুল করিম সাল্লু আলাইসাল্লামের আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত বিশ্বের জন্য ছিল রাত এবং রজনীর মতো এবং তাম আম্বিয়াই গ্রামের দাওয়াত কিতাব আদর্শ ছিল আর মোমবাতি লাইটের মতো মানুষ সে সমস্ত দারবাতি লাইট আর আলো পথের সন্ধান করতে ছিল যেমন এখন রাত আকাশের চাঁদ নাই গভীর যাতে হয়তো চাঁদ উঠবে আপনারা অনেকেই টস নিয়ে আসছেন কেউ হারিকেন এবং কেউ যদি হারিকেন আর যায় যারা আনে নেই তারা মনে করেন আমি তো দেখে মাহের যশবাহ চলে এসেছি রাত কিভাবে যাব অ্যাক্সিডেন্ট হওয়ার খাদে পুরবারও সম্ভাবনা আছে এই এইভাবে হারিকেন লাইট নিয়ে আসছে তার আমি সঙ্গ হলে আমি একটু ভালোভাবে বাড়িতে পৌঁছতে পারবো হারি কেনার লাইট নেওয়া যে এসেছে তাকে আপনারা বুদ্ধিমান মনে করবেন সকালবেলায় যদি নাকি এই বুদ্ধিমান যদি নাকি লাইট আর হারি কেনাওয়ালা নার এই হারি কেনার জ্বালায়া হাতে নিয়ে যদি রাস্তা দিয়ে হাতে আপনারা কি মনে করেন আপনারা কি মনে করবেন কিছু গোলমাইল দেওয়া গেছে এই জন্য এখন এইভাবে বাকি লাইট জ্বালায়া কি করতেছে দিনের আলোচনা চলতেছে ঠিক তেমনি ভাবে রসুল করিম সাল্লু আলহিউের আগমনের পূর্ব মুহূর্ত হজরত রিসা আলি সাল্লামের জমানা পর্যন্ত ছিল দুনিয়াতে রাত্রার রজন আমের কিতাব আম্বিয়া করামের আদর্শে ছিল লাইট আর যখন বিশ্বভবনে রসুল করিম সাল্লু আলহিউসাল্লাম উদিত হয়ে গেলেন আগমন ए मानवतार जगत आदर्श जगत सूर्यर मत यह समय जी अतर धर्म क्यों आतीत धर्म आलोचना क्यों जो से पागल सब्जस्त होड़ीत भलो लाइट भलो कि दिन तो व्यवहार करार जी नये जे व्यवहार कर लाइटर अपराध ना जो व्यवहार करगल তাহলে ওই চিত্রের ঠিক কেতাব ঠিক এবং আমরা এই মার এনেছি ও কুতুবিহি করছে কিন্তু সূর্যের সামনে সে সমস্ত কেতাব আর দাওয়াত যে আসবে তারা কি সাব্যস্ত হবে পাগল সাব্যস্ত হবে আর রব্বুল আলীর সে পাগলদের জন্য আন্তর্জাতিক পাগলখানা জাহান নাম তৈরি করে রাখছেন আল্লাহ জাহান্ন জাহান্নাম সম্পূর্ণ পাগলা কারক পাগলের যুক্তি সমাবেশ ঘটাবার জন্য তোমরা কেন মোহাম্মদ রসৌরুল্লাহ আসার পরে সূর্য করে রেখেছেন এখন কি বলে থাকে মুসলমানদের মধ্যে যে একটু বুদ্ধি শুদ্ধি একটু বেশি বাইর থেকে ধার করেছে বুদ্ধিজীবী হয়েছে ধর্ম সবটাই ভালো ধর্ম সবটাই ভালো একটা মেনে চললেই তো কি হল ধর্ম কোনটাই খারাপ নয় সে পাগল চিন্তা করার দরকার ছিল হারিকেনও বলো লাইটও বলো লাইটও ভালো সূর্যও ভালো সূর্য যখন উদিত হয়ে গেছে এই সময় যদি নাকি অতীতের লাইট আর রাতের কেউ চলে সে পাগল সাব্যস্ত হবে না তাহলে ইসলামের আগমনের পরে কেউ যদি অতীতের ধর্মের দাব দেয় তাহলে সে সম্পূর্ণ কৃষাব্যস্ত হবে বেইমান সাব্যস্ত হবে পাগল সাব্যস্ত হবে পাগলানি সাব্যস্ত তোমরা না আগলা তোর বরাবর না আগলা তোর যা বড় লোগর কে তিত ইঞ্জিন মনসুখ কর তৌনি ইঞ্জিন পর্যন্ত মনসুখ হয়ে গেছে পরে দাম পুরে গেছে কোরআনে পা আসার এই ওয়ার্ডসগুলি এখন মহিলাদেরকেও সচেতন রাখার প্রয়োজন আছে মহিলাদেরকেও শুনাবার প্রয়োজন কি আছে যেহেতু বিভিন্ন এনজিও সংগঠরা গোপনে গোপনে মহিলাদের কাছে দাওয়াত বেইমানি বই যিশুর বই সব নিয়ে পৌঁছে না একদম যে কিছুই জানে না পাতার ঘরে কুরের ঘরে বাস করে দিন আয়না খেলতে পারে না তার কাছেও এই খ্রিস্টান ধর্মের দাওয়াত পৌঁছে এই সময় ইসলাম কি ইসলামের দাওয়াত কি ইসলামের সঠিক অবস্থান কোথায় মোহাম্মদ রসেমের আদর্শ কি এগুলি যদি নাকি কানে না পড়ে এগুলি যদি জানা না থাকে না থাকার কারণে আজ বাংলাদেশে ঘরে ঘরে গিয়েছে খ্রিস্টানদের দাওয়াত পৌঁছতেছে সাধারণ দুনিয়ার স্বার্থ লোভে পড়ে। তারা কি করতেছে ইসলামের মতো দৌলত ইসলামের মতো নেহামতকে ছাড়া হতেছে জাহান্নের দিকে তারা চলে যেতেছে আল্লাহ পাঠ করবে আলম মুসলিম জাতিকে তার ইমানের উপরে কায়েম রাখে স্থির রাখেন মত পর্যন্ত নিয়ে থাকার তরফিক দান করেন্লভে যে যত চালাকি মনে করি রাখেন যে নিজেকে যত বুদ্ধিমান ধারণা করে রাখেন যে নিজেকে যত পলিটিশিয়ান ধারণা করে না আমার সচেতন না मन करना क्या चाल के समस्त बेरा दलती रक्षा कर सलामर सहितिया कबरे जाते सक्षम हो तभी चाला की, की बुद्धि मानी हो सत्यार बुद्धि चला दुनिया के जो रंगबी करबें बुद्धि गिर देखें बुद्धिर को नाम नाईमान दिया जी कबरे जाते कि अल्लाह আমাদেরকে ইমানের উপরে মুস্তাকিম রাখেন ইমানের উপরে মজবুত থাকার কৌর দান করেন সে সাজির রহমতুল্লাহ ভাই বলেন মমা উমায়ামি নিস তাকে বলা হবে যদি তার সামনে দুনিয়ার সমস্ত অডেল সম্পদ আইনা লোক দেখানো হয় বা তাকে অত্যাধুনিক অস্ত্র দেওয়া দিনামাই দিয়ে উড়িয়ে দেওয়ার ধমক দেওয়া হয় দুনিয়ার কোন লোক দুনিয়ার কোনো ভীতি তাকে এই মান থেকে এ এদিক দিক করতে পারবে না এটা হল ইসলামের বুনিয়াদ এটা হলো ইমানের ভিত্তি যা ইমান এত পাক্কা পুস্তুইছে সে হয়েছে মনে খুব চিন্তা করে কত টাকা পর্যন্ত ইমান বসাতে পারব টাকার এক বস্তা দিলে কয়জন লোক মুসলমান থাকবে এক হাজার টাকা পেলে কয়টা মহিলা ইমানবার থাকবে দুনিয়াতে ইমান বৃত্তি করার জন্য সব তৈরি হয়ে কারণ মার্কেটে ইমানের দাম সবচেয়ে বেশি মার্কেটে আন্তর্জাতিক ব্যবসায় ইমানের দাম সবচেয়ে ইমান কিনবার জন্য বড় বড় খ্রিস্টানরা টাকা নেওয়া বসে আছে ইমান দেওয়ার দাম তুমি গাড়ি চাও বাড়ি চাও সম্পদ চাও দুনিয়ার সর্বরকম সুযোগ সুবিধা চাও দেওয়া আর আমাদের দেশের যত বেইমান বুদ্ধিজীবী বসে রয়েছে তাদেরকে তিনবার জন্য এক পয়সা ব্যয় করতে তারা আছে তাদের দেশে কি এই সমস্ত উদ্ভিদ থেকে বেইমান কি কম আছে তাহলে এইগুলি কিনে নিয়ে আরো বোঝাভারি করবার কোনো দরকার আছে এই জন্য তারা ইমান কেনার জন্য তৈরি হয় ইমাম কিনবার জন্য একজন সর্বত্র বসে আছে কাল কি পরশু বলা হয়েছে একজন ইমামদারের মাথার কত দাম কি বলে জাহিরদের কাছে রসুল করিম সাল্লামের শের সেই সর্বোচ্চ দাম সে একশো অনুট সেজ হয়েছে আর তারই অনুসারে বর্তমান বিশ্বের মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ মমের সে ওসামা বিন মোহাম্মদ বিন্লাহাদ তার মাথার দাম কত সাড়ে পাঁচ হাজার বাংলাদেশি টাকা সাড়ে হাজার কোটি বাংলাদেশি টাকা মানব জমেনে কত টাকা সেটার কি করেছে হিসাব কিতাব বাইর করে দিয়েছে সাড়ে হাজার কোটি বাংলাদেশি টাকায় তার দাম কি করেছে দেওয়া হয়েছে কিসের কারণে আজ তার ভয়ে তাম পৃথিবী কাঁপতেছে এক ব্যক্তির ভয়ে না হজুর সাল্লাহ সাল্লামের দ্বিতীয় সালেভা অমর আব্দুল হত্তা রাজিউল্লাহ তা হয় না একটা মসজিদের হাত সেটা ফুফিয়ে ফুফিয়ে নিজেরা রাইতেছ পারস্যের সুপ্রসিদ্ধ কূটনীতিবিদ সে পারিশ্বের সর্বশ্রেষ্ঠ পার্সার তরফ থেকে খলিফার দরবারে এসে খলিফার তালাস করতেছে কত কত নাজানি বডিগার্ড রয়েছে তা কাছে পর্যন্ত পৌঁছে কি কোনো অবস্থায় সম্ভবপর হবে কিনা অনেক কিছু কিন্তু এক লোক বলল মসজিদের ভিতরে থেকে তাকে পেতে যেটা দেখতেছে হাতের ছড়িটা পাশে রেখে তিনি বালুশ চালিশ কিছুই নেই হাত মাথার বেঁচে নিয়ে ফুটিয়ে ঘুমাইতেছ আল্লাহ সেই কূটনীতি প্রমাণান্বিত হয়ে সে হাজরত অমরের পাশে দাঁড়ায় বলতে ইয়া অমার কাকা আদালত হে অমার তুমি দেশে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করেছ তা আমিনিত এখন তোমার অঞ্চলে কোনো মসলুকের ভয় নাই কেউ তোমাকে খুন করবে হত্যা করবে এই ভয় তোমার নাই তোমার পাশের জন্য কোনো বডিগার্ড নাই কোন দেহি নাই এবং তুমি ঘুমাইবার জন্য টেবলেট ইউজ করতে হয় না ঘুমাবার জন্য নর্তকির আসর জমাইতে হয় না তার নিম্তা তুমি দিব্যি আরামে ঘুমবে একবার রুমের পাঁচশার প্রতিনিধি খালি হত মুসলিমের দরবারে হজরত অমর রাজি তালের প্রতিনিধি রুমের পাঁচশার দরবারে গিয়েছে পাঁচশা জিজ্ঞাসা করে তোমাদের আমিরুল উমিনের খুব তো প্রসার যায় নাম তো খুব শোনা যায় তার ডিগ্রি টিগ্রি কি পড়ালেখা কি কতদূর তার যোগ্যতা তখন হাজরত অমর রসিয়া প্রতিনিধি বলতেছেন আমাদের খালিফাত মুসলিমিনের কাছে দুটো ডিগ্রি আছে এক নম্বর ডিগ্রি হল তিনি ধোকা দেন না কোন রোগী বলেন ধোকা দেন না আরবি শুদ্ধ করে দারু বলেন দল তিনি ধোকা দেন না দ্বিতীয় ডিগ্রি লাইসোদ্ দল বলে লাউ দাও কেউ তাকে ধোকা দিয়া সারতে পারে না ধোকা দেন না ধোকা খানো না ধোকা দেন ধোকা খান रोमर पारशा बोलते तुमी दूटता बोलते राष्ट्रनयकर जी दुटेर लोक लोक प्रथम शब्दे बोका देना अर्थ सत् धोका देना के बार लोकटा की सत् अमारे योग्यतार नेतृत्व योग्यतार कैम पर्तन की आमत ना। एक बार रूम पर्सार प्रतिनिधि हजरते अमर संगे देखा करते तलाश कर ला हई खेजुर आरामू रोद पड़ते घर खान खुब छोटिया घर यह बतास पा शांति पाए छटपट कर गात एक पा दु पार, पार कर प्रतिनिधि हजरत अमर का दूर थे के बुझल जलिफा यने से তলোয়ারটা খাবারের থেকে বাইর করল এখনই কম্ব শেষ করে দেওয়া যায় যার নাম শুনল দুনিয়া প্রকম্পিত তাকে আমি শেষ করে দিতে পারি তাহলে মুসলমানের পুঁজি কি শেষ যাবে কিন্তু এক পা দু পা করে তলোয়ার হাতে নিয়ে পাড়াইয়ের ঘুমান্ত অবস্থায় আল্লাহর বান্দার চেহারার প্রতি যখন নজর পড়েছে তৎক্ষণিৎ সে কাঁপতে আরম্ভ করেছে সে কাম্বর আসা গেছে आउट अफ कंट्रोल रेसे बहुत पड़े गे मरे जाए पे फोफोपुरी भर शब्द बड़ी आसते अवस्था हजरत अमार গোল থেকে টেন তার ঘুষ ফির আমি আপনাকে হত্যা করার জন্য সামনে অনসর হয়েছিলাম কিন্তু ঘুমন্ত অবস্থায় আপনার চেহারা দিঘা আমার যে পরিস্থিতি আমি নিয়ন্ত্রণ শূন্য হয়ে মরণাপন্ন হয়ে গেছি আসলে আমি এত ভীত एत दुस्साहसी व्यक्ति नहे एक व्यक्तित्व रक्त अंदारों पेशा इसमें बाघ भाकले गीवित भूकर कान धरे हमें नहीं आसीर सहसी व्यक्ति कंतु आज आपके घूमंत अवस्था देखे हमें निज के नियंत्रण और कंट्रोल करते परा इपनार को कृतित्व नहे আজ হাইবতে হাত হাসতে ই আলক আজ ই আলক যেহেতু অমর বিষয়ে খোদা আছে আল্লাহ আছে। এই জন্য কি কোন ব্যক্তির দর নহে এটা আল্লাহর তরফ থেকে ভীতি তাকে কি করে হয়েছে দান হাইব ভীতি তাকে দান করা হয়েছে জমার কী রি না আর রুবী রাখালে ভালেন হর কে তরসে আজ হাত জিন্দ হর কে তীর্থ আল্লাহকে ভয় করবে এবং ন্যায় আর এনসাজের রজুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরবে তার সাবাইয়ের জন্য এনসো হরকে দিদ তার জিন ইনসান যে তাকে দেখবে তাকে ভয় করতে বাধ্য হবে আজ থেকে এই ত্রিশ বছর আজ থেকে কখনো কখনো জেনে পড়লে হাজার মারুবল খরতে হবে এই ঘটনার ওয়াজ করে থাকি হারকে তার হাক যে নাকি হকের রজুকে মজবুত করে দিবে জির ইনসান সবাই থাকে কি ভয় করে। তা আমাকে হচ্ছে অনেকে হুজুর বলে আলেম বলে কোথায় আমাকে দেখি যে এরকম কোন মানুষ ভয় করবে তা তো করে না এই জন্য ওয়াজ করতে গিয়ে সাজাইয়া গোজায়া বলেন অতীত বির্রবে শাহারি আল্লাহ পাক আমাকে এমন এক ভীতি দাঙ করেছেন ও এক মাস দূরের আমার নাম শুনলে কম্পিত হতে থাকে সেই মক্কা নগরীর নাগরিকার অধিবাসী সেটা লোকের ভয়েল্ডের বেইমানি কাঁপতেছে না তার সাঁতা জন্য আমি এই ত্রিশ বছর পরে এই বয়াতের অর্থ বাস্তবে আলো কি করলাম পাইলাম তার সাঁতা জবাই দিল। जिन इंसान सबाई भय करते कि बाध्य भूस बोलें टनि बोलें पुटिन बोलें और ज्यादा जरा पिछने आवईमार हो अस्थिर हो नाम अस्थिर पड़ेगा जेखने जा पृथ्वी से घटे जा सब पिछले क्या राष्ट्र देश ना व्यक्ति হাতকে একে ঘুরে ব্যক্তি তার দিনও টেমরা কাটে সেটাও বলে অ্যাটম্বম হয়ে গেছে সে এখনো হাত না সেটা কি করতেছে দুষ্কে কি করতেছে দুষের কড়ি চাখা হয় চা করেছে এটা আল্লাহ আদ্রতের ভয় না এবং তাম পৃথিবীর সর্বত্র মুসলমান ছেলে মেয়েরা সে ওসামার ভালোবাসা যে তাদের ভিতরে পয়দা হয়ে গেছে এটা পয়দা কে করেছে ওসামাকে তারা দেখেছে হজরত্থানবির আহমতুল্লাহ হুজুর সাল্লুসাল্লামের বেশি সহমত বেশি সহচর্য নিকটেছিলেন আবু বক্কর রাজি আল্লাহ মদিনাতে যদি তারা পৌঁছলেন হজরত খান রহমদুল্লাহ হুজুরের শহর হজরতে আবু বকরের চহরসূরিতের মধ্যেও হুজুরের প্রতিচ্ছবি আসা গেছে এখন মদিনাবাসী হজরত আবুল বকরের সঙ্গে মোসাফা করতেছে ভুল বসতে হুজুর মনে যেহেতু হুজুরের সহগতের কারণে চেহারা কি হয়ে গেছে হুজুরের প্রতিচ্ছবি আগুন কোনটাকে কাশাবা বলে সায়ক আর হুজুরগের সহগতে ভক্তি ভক্তির সহিত যে সমস্ত লোক অবস্থান করে অনেক সময় পরবর্তী দেখা যায় তার চেহারা হয়ে গেছে কাছাকাছি হয়ে গেছে তাহির একা হজরতের অবকরণ করে পড়েছে হুজুর সাল্লিয়াম এই জন্য মদিনাবাসী চিন্ত কি করেছে গুরু করে এখন আমি